আসসালামুক রহমতুল ওয়ানা সৈয়দানা ওয়ানা বিয়ানা মোহাম্মদানা আবেদ হুয়া রসুল আম সুপ্রিয় দর্শক দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি পিস টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রুমুল কোরআন সিরিজ আজকের সিরিজে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে কোরআনে আয়াত এবং সুয়া সম্পর্কিত আল আয়া ওয় সুর সুপ্রিয় দর্শক কোরআনে পাকে যে এই আয়াতগুলো বিন্নস্ত আছে বিন্যাস করে দেয়া হয়েছে এগুলো কি কোরআন নাজিল হওয়ার পর হয়েছে না কি এগুলি আগে থেকে করা ছিল আয়াত এবং সুরাম আয়াতের ব্যাপারে সর্বসম্মত মত হচ্ছে যে আয়াতের বিন্যাস ইশতেহাদি অর্থাৎ রসুল উল্লাহ সাল্লিউসাল্লামের পর অন্য কেউ করেনি বরঞ্চ আয়াতের বিন্যাস ছিল তাও কিফি তাও কিফি অর্থ আমি আগেই বলেছি যার অর্থ হচ্ছে যেখানে বিবেক চলে না যার অর্থ হলো যেখানে যুক্তি খাটে না যার অর্থ হলো যেভাবে আমরা এটা পেয়েছি ঠিক সেভাবেই সেটাকে মেনে নিতে হবে এবং সেটাই হচ্ছে তাও কেফি ওয়াকফুন থেকে মানে সেটা সীমাবদ্ধ করে দেয়া হয়েছে যেমন দেখুন আয়াজ প্রসঙ্গে বলা হয়েছে যে জিবরিল আলিহিস্লাম যে আয়াতগুলো নিয়ে রসুল্লাহ সাল্লি সাল্লামের খেদমতে হাজির হতেন তিনি বলে দিতেন যে এ আয়াতগুলো অমুক সুরায় লিপিবদ্ধ করা হবে এবং অমুক আয়াতের পরে লিপিবদ্ধ করা হবে আর জিবরুল আমিন তিনি নিজ থেকে কিন্তু কোনো কাজ করতেন না কারণ না ফেরিস্তাদের কোনো স্বভাবই ছিল না যে তারা নিজ থেকে কোনো কাজ করতে পারে তাদের দায়িত্ব ছিল কি আসুন আল্লাহ আমার হুম আলুন আল্লাহ পাক যে নির্দেশ দেন তার বিরুদ্ধাচরণ করা তাদের ধাতেই ছিল না সম্ভব ছিল বরঞ্চ নির্দেশিত বিষয়টিকে বাস্তবায়ন করাই ছিল তাদের কাছে আর তাই জিবরুল আমিন নিজ থেকে কিছুই বলতেন না তিনি লহে মাহফুজে যেভাবে লিপিবদ্ধ করা আছে ঠিক সেভাবেই দ্বীপ নির্দেশনা দিতেন রসুল্লা তার কাতিব যারা ছিলেন লিখতেন তাদেরকে সেভাবে বলে দিতেন কাতিবগণ সেভাবে আচ্ছা এর সবকে কি দলিল আছে যেমন আপনাদের সামনে আমি দুটো দলিল উপস্থাপন করছি একটি হচ্ছে আনুর রসমান ইবনি আবিল আস হরদ ওসমান ইবন আবিল আস সাহাবি তিনি বলছেন শাহাসমানি চোখ ঠিকরি বেরিয়ে আসার মত বড় বড় হয়ে যাওয়া বাহু কিছুক্ষণ পর দেখলাম যে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এসেছেন হাত তো বিল এমন অবস্থা হয়ে গিয়েছিল যে মনে হচ্ছে তিনি একেবারে মিশে যাবেন জমিনের সাথে লেগে যাবেন কাল সোমবার শাখা এরপর আবার তাঁর চোখগুলো বড় বড় হয়ে যায় ঠিকঠাক বেরিয়ে হয়ে যাওয়ার উপক্রম হয় ফকাল এরপর তিনি বললেন আতায়িবি আলাইহা এই মাত্রায় জিবির আমার কাছে এসেছে। হাদ মিনহাদ আমাকে নির্দেশ করলেন যে এই সুরার এই স্থানে এই আয়ারটি লিপিবদ্ধ করা হোক আয়ারটি কী ছিল তাহলে আয়াতষ্ট যে আয়াতগুলোর বিন্যস্তকরণের ক্ষেত্রে এমনকি রসোল্লা সাল আলী সাল্লামেরও কোনো হাত ছিল না এটা আল্লাহ রব আলিনের নির্দেশিত মাহফুজে সংরক্ষিত যে কোরআন করিম আছে তারই অনুসরণে লিপিবদ্ধ করা হয়েছে আচ্ছা আরও একটি দলিল তাহলে আমরা এখানে নিয়ে আসতে পারি সেটা হচ্ছে এই এটা হচ্ছে উসমান ইবন আফান রাজি আল্লাহ আলহ আনু থেকে বন্ডিত তিনি বলছেন কখনো কখনো রসুল্লাহ আলী সাল্লামের এমন অবস্থা হতো এমন সময় আসতো যে একই সাথে একটু বিরতি দিয়ে বা একই সাথে কয়েকটি সুরা এক একে নাজিল হয়ে যেত ফাকানা ইদা উন্সেই যখন তার উপর এ ধরনের কোন সুরা বা আয়াত নাজিল হতো দা বা আবামাই তো বুলে তখন যারা তাঁর এই মানে কোরআনে পাক আয়াত গুলো লিপিবদ্ধ করতেন যারা উপস্থিত থাকতেন তাদেরকে ডাকতেন যে সুরায় এই এই বিষয় বন্ধিত আছে সেই সুরার মধ্যে লিপবদ্ধ করো ইদা উজিলা আলহির আয়াত আর যখন একাধিক আয়াত নাজিল হত তখন তিনি বলতেন ضعو هذه الآيات في السور التي يذكر فيها كذا وكذا لأي آيات قلو أموك سورة تمراء لكي تود ذكروا جاي سوراي أي أي بشوي قلو بولات وإذا أنزلت عليه الآية أجود إكتبت أن يكون هناك أي قال ضعو هذه الآيات في السورة التي يذكر فيها كذا وكذا আয়ারটিকে অমুক সুরায় তোমরা লিখো যেই সুরাতে এই এই বিষয়ে বর্ণনা করা হয়েছে সুপ্রিয় দর্শক আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই দুটি হাদিস যেটা ওসমান ইবনী আবিল ওসমান ইবনী আফানহুমা বর্ণনা করেছেন ভিন্ন ভিন্নভাবে কিন্তু বক্তব্য তাদের আমরা একই দেখতে পেলাম ওসমান ইবনী আবিল আহাসের বক্তব্য থেকে তার উপস্থিতিতে হয়েছে তিনি সেটা মানে সচক্ষে অবলোকন করেছেন প্রত্যক্ষদর্শী তিনি ছিলেন আর ওসমান এবিন আফফান তার অভিজ্ঞতা থেকে যেগুলো দেখেছেন তিনি সেগুলোর কিছু বর্ণনা তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন অতএব এটা স্পষ্ট বোঝা গেল যে কোরআন করিম এর আয়াত বিনস্তকরণ এটা কোনো গবেষণালদ্ধ ফলাফল ছিল এটা ইশতেহাদের ফসল ছিল না বরঞ্চ এটা ছিল আল্লাহর পক্ষ থেকে লৌহে মাহফুজে সংরক্ষিত মাসহাফের অনুরূপ কপি সুপ্রিয় দর্শক দেখুন সুরে ফাতে মধ্যে আমরা পড়ছি ইয়া ইয়া আলহামদুলিল্লাহ এই যে সুরারী গুলো আমরা পাচ্ছি একের পর এক সাজানো গোছানো আমরা পাচ্ছি এটা অন্য কেউ করেনি এটা মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন যেভাবে তার কালামকে সাজিয়েছেন আমাদেরকে ঠিক সেভাবে পড়তে হবে সেভাবে আমাদেরকে মুখস্থ করতে হবে অতএব এখান থেকে কথাটাই স্পষ্ট হলো যে কোরআনে পাক আল্লাহ রব্বুল আলমিন কর্তৃক নির্দেশিত পন্থায় লিপিবদ্ধ করা হয়েছে আচ্ছা তাহলে এখান থেকে এই বিষয়টি আমরা নিয়ে আসতে পারি যে আমরা এটা আগেও বলেছি যে কোরআনের নবীজি সাল্লসাল্লামের জীব দশাতেই প্রথম ধাপে সম্পন্ন হয়েছে এর পরের যে দুই ধাপ ছিল আবু বাকর এবং হাজর আউসমান্লাহআন তাদের যুগে সেটা তারই ধারাবাহিকতায় ছিল নতুন কোনো সংযোজন ছিল না বিয়োজন ছিল না সংশোধন ছিল না বরঞ্চ নবীজি কর্তৃক যেভাবে একত্রীকৃত করা হয়েছে সেটা কি মাত্র সাজিয়ে দেওয়া হয়েছে তাই আমরা দেখতে পাই যে বড় বড় মনীষীগণ বড় বড় আলিমগণ এ ব্যাপারে তাদের বক্তব্য দিয়েছেন কী ছিল তাদের সেই বক্তব্য যে নবীজি সাল্লাহ আলি সাল্লামের একজন প্রতিষ্ঠিত সুবিখ্যাত লেখক ছিলেন লেখকের সংখ্যা অনেক ছিল কেউ চল্লিশ কেউ বিয়াল্লিশ পর্যন্ত বলেছেন কিন্তু তাদের মধ্যে যাকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে যিনি সবচেয়ে বেশি লিখেছেন তার নাম হচ্ছে জয়দ মুস্তাবেদ তার থেকে বর্ণিত যে তিনি বলেন কুন আলী সাল্লামিফুল আমরা রসুল্লাহ সালি সাল্লামের কাছে থাকতাম আমরা বিভিন্ন টুকরো থেকে কোরআনকে কি করতাম জমা করতাম একত্রিত করতাম একটার সাথে আর একটাকে সাজিয়ে দিতাম এটা তো হল সাহাবি জায়দন সাহাবিত ইমাম বাইহাকি তিনি বলেন জায়দ ইবল সাহাবিতের বক্তব্য এই কথাই বোঝায় যে রসোল্লা সাল্লাহ আলী সাল্লামের উপর কোরআন যে নাজিল হয়েছে সেটাকে সাজানো সেটাকে বিন্যাস করা আল আয়াত আল মুতা বিভিন্ন সুরার মধ্যে বিভিন্ন আয়াতকে প্রতিস্থাপন করা ইসা নবী ইসালাহ আলী নবীজির নির্দেশনায় সেই আয়াতগুলো বিভিন্ন সুরায় সাজানো এটা বাকির রাহমুল্লাহ এর ব্যাখ্যা দিয়েছেন এভাবে আর এবনু ফারেস তিনিও একজন বড় মাপের পণ্ডিত ছিলেন এইভাবে তিনি বলছেন ও আল জমুল আখার জমুল আখার মানে পরবর্তীতে যে করা হয়েছে। আবুহা সেটা ছিল যে আয়াতগুলোকে একটার সাথে আর একটাকে কি করা গেছে দেয়া তাই আমরা দেখতে পাই যে বড় বড় মনসীগণ বড় বড় আলিমগণ এ ব্যাপারে তাদের বক্তব্য দিয়েছেন কি ছিল তাদের সেই বক্তব্য আমরা শুনব তবে বিরতির পর আশা করছি ফিরে এসে আবার আপনাদেরকে আমাদের সাথে পাব ভালো থাকুন সবাই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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন অনুষ্ঠান বাংলায়। সুপ্রিয় দর্শক ফিরে এসে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি শুরু করছি আমাদের বিরতির পূর্বে আলোচিত বক্তব্যের ধারাবাহিকতায় পরবর্তী অংশ আমরা বলছিলাম যে এই কোরআনে পাকের আয়াতগুলোর বিনস্থকরণের ক্ষেত্রে কি মতামত ছিল সেই মতামত আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পাই যে নবীজি সাল্লি সাল্লামের একজন প্রতিষ্ঠিত সুবিখ্যাত লেখক ছিলেন লেখকের সংখ্যা অনেক ছিল কেউ চল্লিশ কে বিয়াল্লিশ পর্যন্ত বলেছেন কিন্তু তাদের মধ্যে যাকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে যিনি সবচেয়ে বেশি লিখেছেন তার নাম হচ্ছে জায়দিন তার থেকে বর্ণিত যে তিনি বলেন কুন আলী সাল্লামে আমরা রসুল্লাহ সালি সাল্লামের কাছে থাকতাম আমরা বিভিন্ন টুকরো থেকে কোরআনকে কি করতাম জমা করতাম একত্রিত করতাম নুআ একটার সাথে আরেকটাকে সাজিয়ে দিতাম এটা তো হল সাহাবি একজন ইবন সাহিত্য ইমাম বাই হাকি তিনি বলেন জায়দ ইবনুল সাহাবিতের বক্তব্য এই কথাই বোঝায় যে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের উপর কোরআন যে নাজিল হয়েছে সেটাকে সাজানো সেটাকে বিন্যাস করা الايات المتفرقه في سورها ببن السورار مديه বিভিন্ন আয়াতকে প্রতিস্থাপন করা ওয়াজমইহা فيها بإشارة النبي صلى الله عليه وسلم নবীজী যে শুনেছেন সেই আয়াতগুলো বিভিন্ন সূরায় সাজানো এটা বাইহাকি رحمه الله আল বাকাহ দিয়েছে এভাবে আর ইবনে فارس তিনিও একজন বড় মাপের পণ্ডিত ছিলেন তিনি অভিধানবিদ ছিলেন তিনি মুফসের ছিলেন এইভাবে তিনি বলছেন ওখার জাম আখার মানে পরবর্তীতে সেটা ছিল যে আয়াতগুলোকে একটার সাথে আর কি করা বেঁচে দেয়া তাকিবাহ একটি ঘটনার পর আরেকটি ঘটনাকে উপস্থাপন করা ফাজ উন্নস আর বিষয়টি ছিল এমন বিষয় স্বয়ং রসুল্লাহ আলী সাল্লাম যার দায়িত্ব পালন করেছেন কামা আখবরিল যেমনটি জিবরিল আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশক্রমে রসুল্লাহ আলী সাল্লামকে জানিয়ে দিয়েছেন দেখুন এর একটা উদাহরণ দিলে সুন্দর হয় বোধ সেটা হল এই যে আমরা বাড়ি নির্মাণ করি বাড়িতে আমরা অনেক কিছু কি করি ব্যবহার করি বাড়ির প্রথমে স্ট্রাকচার তৈরি করা হয় এরপরে লেআউট দেয়া হয় এরপরে ফাউন্ডেশন দেয়া হয় এরপরে আপনার এই মাটি কাটা হয় এরপরে সেখানে বেস তৈরি করা হয় সেখানে রড কম্বিনেশান দিয়ে রড দেয়া হয় তারপরে সেটা ঢালাই করা হয় ঢালাইয়ের পর সেখানে ইঁটের গাঁথনি দেওয়া হয় ইঁটের গাঁথনি শুধু একটার পর একটা বসিয়ে গেলে হয় না সেখানে আবার সিমেন্ট বালু মিশিয়ে মিক্সচার করে সেখানে সেটার মশলা দিয়ে সেটাকে বিছানা হয় সুপ্রিয় দর্শক এসব কাজগুলো কিন্তু মিস্ত্রি যারা আছে কাজ করেন তারা নিজের মতো করে করেন না বরঞ্চ তাদেরকে দিক ও নির্দেশনা দেওয়া হয় রড কম্বিনেশন কি হবে এসব কিছুর একটি কি হয় একটা দিক নির্দেশনা থাকে এই কাজটি করেন কে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার যিনি থাকেন প্রকৌশলী যিনি থাকেন তিনি করেন তো এভাবেই রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম গাঁথনির কাজ করেছেন জিবিল আমিন দিক নির্দেশনার কাজ করেছেন আর রব্বুল আয়াল আমিন সরাসরি নির্দেশদাতা ছিলেন আর এভাবেই কিন্তু কোরআনে করিমের আয়াতগুলোর বিন্যাস সাধন হয় আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আয়াতুরাতে তৌকিফি গুন এই সুরার মধ্যেও যে কোরআনে পাকের যে আয়াতগুলো বসানো হয়েছে বিন্যাস করা হয়েছে সেটাও পুরোপুরি তৌকিফি ছিল কেউ নিজ থেকে ইচ্ছাকৃত স্বেচ্ছায় ইশতেহাত করে এই কাজটি করেননি আমরা দেখতে পাচ্ছি রাহেমাহ তার বক্তব্য তিনি বলছেন কি আল এজমা ওয়ানুস আল ইমাম সৈয়তী বলছেন যে সুরার মধ্যে যে আয়াতগুলো আছে এগুলোকে বিন্যস্ত করা হয়েছে বিন্যাস করা হয়েছে কিভাবে যে ছিল এখানে কোন ইস্তেহার ছিল না এখানে কোনো গবেষণা ছিল না এখানে কোনো আহ এই মঠটা যে সর্বসম্মত ক্রমে সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে এটা সবাই বর্ণনা করেছেন যেমন জেরকাশি বোরহান বরহানের মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন তারপর আবু জাফার তিনি তার গ্রন্থ মুনাসবাদের মধ্যে এটা উল্লেখ করেছেন তিনি তার ভাষা ছিল এমন যে আয়াত যেভাবে বিনস্ত করা হয়েছে সাজানো হয়েছে এটা ছিল রসুল্লা সাল্লিউসাল্লামের নির্দেশক্রমে আর এই বিষয়ে মুসলমানদের মধ্যে কোনো দিমত নেই এত হল সিউদিক বক্তব্য আবু বাকর বাকিল্লানে তিনি একজন বড় পন্ডিত ছিলেন বালাঘাতের ফসাহাতের আরবি সাহিত্যের তিনি বলছেন তরতিবুল আয়াত আমরুন আয়াতের তর্তি এটা একটা আবশ্যিক বিষয় ছিল ওয়াহকমুল্লাহ আজ এটা একটা জরুরি আপনার বিধান ছিলাম তোমরা লেখো একটি গ্রন্থ আছে সেই গ্রন্থ প্রণীতা বলেছেন আয়াতগুলোর বিন্যস্ত যেভাবে আছে এটা ঠিক আল্লাহ পাক যেভাবে বিন্যাস করেছেন সেভাবেই রয়েছে ওয়ারতবা আলহ রাসুল্লাহ সাল্লি সাল্লাম আর এটাকে তরতিব দিয়েছেন রসুল্লাহ সাল্লিসাল্লাম লামু আঃরুন ওয়ালা আঃরমিন্দমুন কোনো আয়াতকে কোনো আয়াতের পূর্বেও বসানো হয়নি বা পরেও বসানো হয়নি সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই আলেমগন তাদের মতামত পেশ করেছেন উনি আরও একটি কথা বলেছেন এই কথা সুস্পষ্টভাবে প্রমাণিত যে কোরআনে পাকের মধ্যে যে সুরাগুলো আছে সেই সুরাগুলোর মধ্যে যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো একের পর এক সাজানো অবস্থায় যেভাবে রয়েছে এটা আল্লাহর নির্দেশে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের নির্দেশনায় আপনি সাহাবেকেরাম লিপিবদ্ধ করেছেন আর এই বলা হয় আমাদের সামনে যে বর্তমান কোরআন সুরাগুলো আছে সেই সুরাগুলোর এই তর্তিব যেটা আছে এটা হুবহু লৌহ মাহফুজের তর্তিব অনুযায়ী আছে সুপ্রিয় দর্শক বলতে না বলতেই কিন্তু আমরা এই পর্বের শেষ পর্যায়ে এসে গেছি কিন্তু সুরা সম্পর্কে আমাদের বাকি অংশ এখনও রয়ে গেছে সুরাগুলো কি এভাবেই ইশতেহাদি ছিল নাকি কি তৌকিফি ছিল তা আর আজ বলা সম্ভব হলো না তবে ইনশাল্লাহ আমরা আগামী পর্বে তা বলার চেষ্টা করব তো আজকের আলোচনায় আমরা এ কথাটা সুস্পষ্ট পেলাম যে কোরআনে পাহের মধ্যে যে আয়াত এবং সুর আছে আয়াতের ব্যাপারে সবাই ঐকমত্য পোষণ করেছেন যে আয়াতগুলোর যে বিন্যস্ততা আছে একের পর এক এটা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নির্দেশক্রমে হয়েছে এবং এই নির্দেশ জিবুল আমিন পক্ষ থেকে এসেছে আল্লাহ রাবুল আলমিন তা আমাদের সামনে পেশ করেছেন আপনার সবাই ভালো থাকুন আজ এই পর্যন্তই ওসলিল্লাহ আলা সঈদনা মহম্মদ আল আলহাবি ওসাল্লাম عليكم ورحمة الله বরহমি कख कैक फोटा पानी एकजुन तृष्णा मेटाते परे कखो एक सहाजे हाथ मानुषे हाँ फोटाते